হাসান রহমতুল্লা হতে বর্ণিত যে মাকাল ইবনু ইয়াসারের বোন এক ব্যক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল সে তাকে তালাক দিল পুনরায় তাকে ফিরিয়ে আনলো না এভাবে তার ইত শেষ হয়ে গেলে সে আবার তার কাছে বিয়ের প্রস্তাব দিল মাকাল রদিল তালাহ হইতে রাগান্বিত হলেন তিনি বললেন সময় মতো ফিরিয়ে নিল না এখন আবার প্রস্তাব দিচ্ছে তিনি তাদের মাঝে বিয়ের ব্যাপারে বাধা হয়ে দাঁড়ালেন এরপর আল্লাহ আল্লাহতালা এই আয়াতটি অবতীর্ণ করেন অর্থাৎ তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পূর্ণ করে তখন তারা নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করো না সুরাল বাকারা আয়াত নম্বর এরপর বত্রিশ এরপর রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে ডাকলেন এবং তার সম্মুখে আয়াতটি পাঠ করলেন তিনি তার অহমিকা পরিত্যাগরত আল্লাহর আদেশের আনুগত্য করেন